সিদ্ধান্ত হলো তোমরা আল্লাহ রব্বুল আলমিন ছাড়া আর কারো আবাদত করবে না তাহলে এই কথাটা কোরআনে এত বারবার আসার কারণ কি যুগ মানুষ আল্লাহ ছাড়াও অন্যের আবাদত করতো এই দিয়েছেন আল্লাপাকবরদার আল্লাহ ছাড়া অন্য কারো করা যাবে না এবাদতের ক্ষেত্রে তহিদ এই জন্য সুরা আল ফাতেহার মধ্যে আল্লাপাক বলে দিয়েছেন শুধুমাত্র একমাত্র তোমার এবাদত করি ডাক দিলেন তাহলে কি সেরেক হলো না তাও হে দিল সেরেক দরকার আপনি কোথাও মহান গাউসুল আজম আল্লাহ রব কাছে চাইবেন আপনি অন্য গাউসুল আজমকে ডাকবেন কেন আপনি কিছু ঠেলতেছেন আপনার শক্তি দরকার বলতেছেন কোথা থেকে শক্তির মালিক কে আল্লাহ আপনাকে ইয়া আল্লাহ কৈঠালা না মারি আপনি মারতেছেন ইয়া আলী সেরে করে বলতেছেন অর্থাৎ সমস্ত এবাদতের ক্ষেত্রে তাও থাকতে হবে ওই দিন চুল কাটতে গেছি দেখি যে বিশাল এক তাবিজ আপনার ব্যবসা যে বরকত দেওয়ার মালিক কে আল্লাহ তাই ব্যবসা বাণিজ্যের মালিক আবু বকর বরকত মালিক নাকি ওমর বরকত মালিক এদের নাম লিখে রেখছেন কেন বা আমি কি লিখছি নি হুজুরে দিছে হুজুরে দিছে আমি হুজুরে দিচ্ছে এই নাম গুলা লেখে রাখলে তোমার দোকানে কি এই তাবিজের বরকতে আমার সেলুনের দোকানে বরকত হবে আমি কি আপনি তো সেলুনের দোকানে হারাম কাজ করতেছেন আবার বরকত কি আপনি এখান দিয়ে লিখে রেখছেন আবু বকর ওসমান আবার এখান দিয়ে টাঙ্গায় রেখছেন অমুসলিমদের কাটার কাঠিন কোন নায়ক কিভাবে সুল কাটে কোন খেলোয়াড় কিভাবে আপনি কি আলির কাটিং কাটতে বলবেন আপনি কি তল্লা চুলের কাটিং চান আপনি তো তরুণদেরকে এটাই বলবেন আপনি শিখাইতেছেন ওদের সুলের কাটিং আবার আবু বকর অমর ওসমান আবার আপনি প্রতিদিন আপনি দাড়িকে মুন্ডন করতেছেন যদি আপনাকে দোয়া করতে নিচ্ছে হুজুর যে সুদের ব্যবসা শুরু করছি একটু দোয়া করি তো আল্লাহ দে সুদের ব্যবসায় বরকতের জন্য যদি দোয়া করি ওই হুজুরের ইমাম থাকবো তা আপনার ব্যবসায় হারাম সেখানে সেজদা করা যাবে না আমরা দেখি আমাদের দেশে অনেক ভাই বোন দেখা যায় কবরের সামনে গিয়ে শেষদায় পড়ে আছে আল্লাহকে শেষদা না করে দেখা যায় মৃত মানুষকে সেজদা নিয়ে ব্যস্ত এগুলো সিরকে এবাদত হবে একমাত্র আল্লাহ